যেমন করেন নামের সময় যদি রাফলিয়া দেন না করেন তাহলে কি সলাতে আদায় হবে তাহলে এই রাফল সকল মুসলিম করেন পরবর্তী তিনটা রাফলিয়া দিন নিয়ে এক লাভ আছে এখন কথা হলো এই রাফুল ইয়াদের হাদিসগুলো যেগুলো আসছে এই ব্যাপারে এই হাদিসগুলো মানসুক কিনা বা যেগুলো দিয়ে আমরা রাফুল ইয়েদিন বাদ দিলাম যে হাদিস দিয়ে সেইগুলা কি ওই রাফুল ইয়েদানের হাদিসের সমপর্যায়ের কিনা অথবা তার থেকে শক্তিশালী কিনা নাসাক মানসুকের এটা গুরুত্বপূর্ণ শর্ত আপনি যেটা দিয়ে ওই হুকুমটাকে রহিত করবেন ওই হাদিসগুলো ওই আগের বর্ণনার হাদিসের মত হইতে হবে অথবা তার থেকে শক্তিশালী হতে হবে এই ব্যাপারে আমরা দুই একজন আমাদের সালফেসওয়ালেহীনের বক্তব্য আলোচনা করবো তাহলে বিষয়টা আরও ক্লিয়ার হবে আমরা এই পর্যন্ত যতগুলো ফতোয়া আলোচনা করেছি আমার নিজের কোনো ফতোয়া এই পর্যন্ত আমরা এই মসজিদে আলোচনা করি নি কারণ আমরা ওই পরিমাণ এলেমের অধিকারী না যে পরিমাণ হইলে আহালুল ফতোয়া বা আহালুল এলেম হওয়া যায় আমরা আহালুল এলেমও এলেম পর্যায়েও যেতে পারি নেই আহালুল ফাতোয়া পর্যায়েও যেতে পারি নি এই জন্য আমরা সবসময় সালফেসীনশীল মানে যে বিষয়ে থাকাটাই নিরাপদ আর এমন কিছু বিষয় আসবে যেগুলো আজকের যুগে হত, নতুন পূর্বেকার ফতোয়া নাই সেগুলো তখন ওই যুগের ওলামাইকার নিজেরা গবেষণা করে পতোয়া দিবেন কিন্তু যেগুলো পুরানা বিষয় সেগুলা নিয়ে নিজেরা পতোয়া দেওয়া যায় এটা সালফোস থাকতে হবে ইবনুল কাইমের উস্তাদের নাম হলো সাইফুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহেমাহুল্লাহ ইমাম ইবনে তাইমিয়ার জন স্টুডেন্ট সারা বিশ্ববিখ্যাত ইমাম একজন হলেন ইমাম আজ রাহেমাহুল্লা একজন হলেন ইমাম ইবনুল কাইম আরেকজন হলেন ইমাম ইবনে কাসির ইবনে কাসিরকে বেশি চিনেন কারণ হলো ইবনে কাসির আছে। ইবনুল কাইমের একটা কিতাব আছে ইবনুল কাইমের তো অসংখ্য কিতাব আছে অনেক কিতাব তার কিতাব একজন আলগাইতে পারবেন না ইবনুল কাইম জাহ লিখছেন আপনাদের মাথায় তুলে দিলে আলগাইতে পারবেন না ইবনুল কাইমের একটা প্রসিদ্ধ কিতাবের নাম হলো জাহাদুল মাহ জাহাদুল মাহ ফি হুদা খাইবাদ এই বই না পড়লে পৃথিবীর কোনো আলেম আলেম হতে পারে না এমনে অনেকে ইবনুল কাজের পছন্দ করে কেউ পছন্দ করে না কিন্তু দুইশো ২১৯ নম্বর পৃষ্ঠায় বলেন বাদ আনজিক্রে আহাদিস রাফলিয়া তিনি প্রথমে রাফলিয়নের ব্যাপারে রাফলিয়া করার ব্যাপারে যতগুলো হাদিস আছে সবগুলো হাদিস উনি আলোচনা করছেন আলোচনা করার পরে বলছেন উনিশ পৃষ্ঠায় আমরা ওই কথাটা বলাই উদ্দেশ্য তিনি বলতেছেন তোমাদের হাদিস কোথায় ইবনুল কাজিম প্রশ্ন করতেছেন তোমাদের হাদিস কোথায় চারটা কথা বলছেন কাসরাতান মানে আদিক্যের দিক থেকে আমি তো রাফুল ইয়াদানের ব্যাপারে শাসর উপরে হাদিস বর্ণনা করছি বলতেছেন রাফুল ইয়াদে শাস্যতের উপরে সহিদ আছে सहिर दि मोतावा पहेर आया मानसुक कर মাসুদের মতো সাহাবি এইরকম 30 জন বিশিষ্ট সাহাবীর বর্ণনা এটা মোতাবাতের হয়ে গেছে সুতরাং এটাকে মানসুখ করতে হলে তোমরা কোরআনার আয়াত লাগবে হাদিস দিয়ে আর মানসুখ করা সম্ভব না আর মানসুখ করতে হলে মতওয়াতের হাদিস লাগবে व सरा हतान स्पष्टत दिकालाननलर दिकल दिक्कत शाहबाई कराम करामे तबिने कराम आईमाई करामल दिक्कत समपर आज पर्त को हादिस पाई नहीं এটা কার বক্তব্য ইমাম ইবনুল কাজের বক্তব্য এবার ইমাম ইবনুল কাজিম তো কে পরিছে দিলাম আগে এবার শোনেন তার ওস্তাদ বক্তব্য ইমাম ইবনে তাই বক্তব্য তিনি বলেন করার যে হাদিসগুলো আসছে এত বিশাল সংখ্যক জামাতে সাহাবা থেকে আসছে যে তাদের সংখ্যা ত্রিশের অধিক এই ব্যাপারে কেউ বিন্দু মাত্র সন্দেহ করার অধিকার নাই এরপর উনি একটা হাদিস বর্ণনা করছেন হাদিস একেবারে ছোট্ট ছোট্ট মসজিদ যেটা মসজিদের মধ্যে এমনি থাকে মানে আরব দেশের মসজিদে আমাদের দেশে তো এখন ওই পাথর নাই আর আরব দেশে এখন উন্নত হয়ে যাওয়ার কারণে কম দেখা যায় যে সময় ধরেন সাধারণ ছিল এসি ছিল না এরকম ছিল না নর্মাল ছিল সেই সময় কিছু পাথর এমনি মসজিদের ভিতরে ছোটো ছোটো ফাথর থাকতো আবদুল্লাহ ইবনে অত যদি দেখতেন যে কেউ রাফল ইয়েদান করতেছে না তো তাকেও ওই পাথরগুলো মারতেন মারি বলতেন যে ও আমারা হো আইয়ার পা কি ব্যাপার রাফল ইয়েদান করতেস না কেন মানে পাথর মেরে তাকে সতর্ক করতেন যে কী ব্যাপার হলো ধরেন উনি সলাত করতেছে সলাতের মধ্যে তো তারে ঘোষা দেওয়া যায় না এখানে তাই রহমাউল্লাহ যে কথা বলতেছেন সেটা হইল যে হাদিস মতামাতের পর্যায়ে পৌঁছে গেছে এই হাদিসকে এই হাদিসের ব্যাপারে কোনো সন্দেহ রাখা যাবে না আর এই হাদিস যদি নাচেক করতে হয় তো এর থেকে শক্তিশালী হাদিস লাগবে এখন শক্তিশালী হাদিসের বর্ণনা শুনেন। শক্তিশালী হাদিসের বর্ণনা আবার আইমা মাইকেরাম ইবনুল কাইমও দিছেন ইমাম জাহাবিও দিচ্ছেন ইবনে কাসিরও দিস আল্লামা শকানিও দিছেন তারপরে মহাদিস দেহলবি রহমাউল্লাহ দিস তারপরে আরও অসংখ্য ওলামা ইকরাম এই বননাগুলো ইমাম শাহফি দিচ্ছেন ইমাম মালিক দিছেন ইমাম আহমদ বিন হাম্বুল রহমাউল্লাহ দিস যে এই শক্তিশালী হাদিসগুলা কেমন যে হাদিস দিয়ে রাফুল বাদ দেওয়া হয়েছে বিভিন্ন হয়েছে কিন্তু আজব রাদি আল্লাহ থেকে বর্ণিত হাদিস এই হাদিসটা সোনানা আবুদাউদের মধ্যে আসে দারে কতনির মধ্যে আসছে হাদিসটা হল আন্না রসুল্লাহি সালামাই মানে নবিসাম যখন শুরু করতেন তখন তিনি রাফলিয়া করতেন কান পর্যন্ত কানের নিকটবর্তী জায়গা পর্যন্ত এই বাক্যটা এখানে আছে এটা হলো একটা হাদিস এই হাদিসটা বর্ণনা করছে আবুদাউদ এবং দারেকুতনী আচ্ছা এই হাদিসটার ব্যাপারে কারাম কি বলছেন ইমাম সুফিয়া নিবনে ওয়াইনা ইমাম শাহি রহমতুল্লাহ আলহ ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ আলহ ইমাম ইহা বিন রহমতুল্লাহ আলহ ইমাম বুখারি রহমতুল্লাহ আলহী তারা সবাই বলছেন যে এই হাদিসটা দঈফ দুর্বল হাদিস আচ্ছা দুর্বল হাদিস দিয়ে দেখেন কত বড় দুঃসাহস বাঙালির মানে আমরা এমন দেশে জন্ম গ্রহণ করছি যে দেশে দুর্বল হাদিস দিয়ে সবল মানে মোতাওয়াতার হাদিস মোতাওয়াতার হাদিসের মানসুখ করে দেয় আমি নবিসামের সাথে আবু বাকর ওমরের সাথে সোলা আদায় করছি তাদেরকে আমি দেখছি যে প্রথমবার তাক বের উলার পরে আর তারা রাফলিয় দেন করেন নাই এই হাদিসটাকে মুবারক রহমতুল ইমাম ওনারা সবাই বলছেন যে এই হাদিসটাও দইফ দুর্বল হাদিস এবং আল্লামা শাউকানি রহমাউল্লা বলেন এই হাদিসটা আল বাউদু জাল হাদিস আল্লাহকানি রহমা তিনি বলছেন এটা জাল হাদিস কেন জাল এটার ব্যাখ্যা দিছেন ওয়াল মোতাহাম মোহাম্মদ ইবনে তিনি বলেন এই হাদিসের সনদের মধ্যে জাবের নামে একজন রাবি আছেন তিনি তার ব্যাপারে অভিযোগ আছে এই অভিযোগ থাকার কারণে এই হাদিস জাল হাদিস তাহলে দেখেন জাল হাদিস মোতাবতের হাদিস মানসুখ করে দেয় এটা হলো মানে বাঙ্গালি এলমি পদ্ধতি এই পদ্ধতি যদি এই দেশের শিক্ষিত জনগণ যদি জানতো আমাদের সবচেয়ে বড় সৌভাগ্য আমরা এই দেশের সাধারণ জনগণকে মূর্খ বানিয়ে রাখতে পারছি এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা আমরা কিন্তু আপনাদেরকে দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে এটা হলো আমাদের সবচেয়ে বড় সফলতা কারণ আপনাদেরকে যদি জাহেল না বানায় যদি কিছু বুজার দিতাম তা আপনারা আমাদেরকে দেশ থেকে করে যে বাঙালিরে জালহাদিস দিয়ে হাদিস দিয়ে সহিদ মানস করার জিনিস শিখাইতেছি আমরা আর আমরা কি করি মানে প্রথমে আমরা আপনাদের আককেল দাঁত ফালাই দিই আককেল দাঁত আছে না আককেল দাঁত প্রথমে ফালাই পরে আপনাদেরকে যা বলি তাই শুনেন আর যদি বলি যে দাঁড়ান দাঁড়ান সারাদিন যদি বলো কারণ হইলো খাতায় বুজরগান, গ্রেফতার খাতাস খবরদার বুজুর্গের ভুল দ্বারা এটা আরেক ভুল বুজুর্গের ভুল দলীয় গুনা এটা দিয়ে একবার আককেল ফালাই দিয়ে বেআল বানায় বসায় রেখে এটার কারণে আপনাদেরকে যেভাবে খাওয়াইতেছি সেইভাবে সাহাবির বননার হাদিস সাধিক সহিদ ইমাম বুহারি রহমাউল্লাহ এই বিষয়ের উপর আলাদা একটা কিতাবে রচনা করছেন যদি এটা মানসুক বিষয় হইতো ইমাম কি এত পাগল ইমাম বুখারির আমরা পাগল মনে করতেছি যে ইমাম কিছু বুঝে নাই যে উনি মানসুক একটা বিষয়ের উপরে একটা বই আলাদা রচনা করছেন পাগল মনে করতেছি কালাম ছিল না ইমাম সাহাফি রহমত সারা জীবন করছেন করছেন ইমাম মাহমুদ বিন হাম্বল রহমতুল্লাহ করছেন এরা কারোর কাছে নাসক মানসুকের জ্ঞান ছিল না এরা দুনিয়ার মানুষকে নাসাক মানসুক শিখাইছে আর আমরা এখন এদেরকে পাগল বানাই ফেলছি যে এরা নাসাক মানসুক কিছুই জানতেন না ইমাম সাহাপিও পাগল পাগল আচ্ছা আরেকটা সোনা মানে আব্দুল রাজাক রচনা করছেন তিনি বলতেছেন যে রাফল ইয়াদ সনদ যে নবী সাল্লা থেকে তার পর্যন্ত আব্দুর রাজ্জাক পর্যন্ত কিভাবে পৌঁছছে সেটা বর্ণনা দিতেছেন আহাজ আহাতিখছেন জোবাইর ইবনে রাদু থেকে আব্দুল্লাহ জুবাইর হলেন সাহাবি আব্দুল্লাবিনোবাইর শিখছেন আন আবি রাদি আল্লাহ আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ থেকে আনী নবী সাল সালাম আবু বকর শিখছেন নবী সালাম থেকে উনি একবার সনদ সবর্ণনা দিচ্ছেন আবু বকর রাজি আল্লাহাম থেকে শিখছেন আবু বকরুল্লাহ আবু বকরের কি হয় আসমা রাদি আল্লাহ আসমা বিনের সেনে হলো আব্দুল্লাহিনোবাইর নানা হল আবু বকর সিদ্দিক আবু বকর সিদ্দিক রাদি আল্লাহ থেকে উনি শিখছেন আবদুল্লাহ বিন জোবাইর থেকে শিখছে আতা আতা থেকে শিখছেন ইবনে জোবাইর ইবনে ঝোরাইস অর্থ সনদ সহকারে বর্ণনা করছেন যে এটা নবীসালসাল্লাম থেকে ইবনে ঝোরাইস পর্যন্ত এটা বিদ্যমান তাহলে এটা যদি মানসু হইতো তাহলে আবদুল্লাহ বিজাইয়ের কেন করতেন আতা কেন করতেন ইবনে ঝোরাইস কেন করতেন এই জন্য ইমাম বুখারি রহমাউল্লাহ একটা বাক্য বলছেন এই বাক্যটা দিয়ে আমরা শেষ করবো ইমাম বুখারি রহমাউল্লা বলছেন লাম ইয়েসবুৎ আন আহাদিমিন আসাব রাসুলাম আন্না পাই ইয়েদাই একজন সাহাবি থেকেও আমি এমন কোন প্রমাণ পাই নেই যে তিনি রাফল ইয়েদান করেন নাই এটা ইমাম বুখারির বক্তব্য ইমাম বুখারি রাহে যিনি আমির মিন ফিল হাদিস হাদিসের আমিরুল যিনি ইমামুল উল সারা দুনিয়া সকল মহাদ্দেশের ইমাম তার বক্তব্য এবার আমরা যদি বুখারি থেকে বড় মহাদ্দেশ হয়ে যাই সেটা তো ভিন্ন কথা